বিস্মিল উহমে নি তোমরা তাদের বিরুদ্ধে যথাসম্ভব ঘোড়ার সাজ সরঞ্জাম এবং সব ধরনের শক্তি প্রস্তুত রাখো যা দিয়ে তোমরা আল্লাহর শত্রু तुम्हारे शत्रुधे भीत सन्त कर विजयी बाहन विजयी विजयी धाराकिकता एन व्याया क्रीड़ा और सामरिक अवस्थादी प्रदर्शन पर्याय रही है প্রতিবন্ধকতা দূর করার জন্য ঘাটের গেটে পার্কিং করা গাড়ি উড়িয়ে দেব তারপর পাঁচজন আত্মত্যাগী অতিদ্রুত ঘাঁটিতে আক্রমণ করবে জন অস্ত্র প্রশিক্ষণ এবং তার পাঠদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুজাহিদ বিভিন্ন ধরনের অস্ত্র প্রশিক্ষণ নেবে ইসলামী ইমারত আফগানিস্তানের সামরিক শক্তি একটি সমন্বিত শক্তিশালী স্বাধীন এবং পুরো আফগান জনগণের শক্তি আমরা ইমারত ইসলামী আফগানিস্তানের জিহাদি সামরিক শক্তি নিয়ে গর্বিত আফগানিদের অবশ্যই তাদের এই শক্তির প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখতে হবে বৈষয়িক ও নৈতিক প্রস্তুতি মৌলিক ও গুরুত্বপূর্ণ প্রস্তুতির মধ্যে অন্যতম নৈতিক প্রস্তুতির মাধ্যমে একজন মোজাহিদ তার দায়িত্বসমূহ পবিত্র দিন ইসলাম অনুযায়ী ভালোভাবে সম্পাদন করতে পারবে এবং জিহাদের কষ্টসমূহ ও জিহাদের ফলাফলের জন্য দীর্ঘ অপেক্ষার ক্লান্তি সহ্য করতে পারবে নৈতিক প্রস্তুতির তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে ইমানি ফিক্ষী ও বুদ্ধিবৃত্তিক ইমানি প্রস্তুতির মাধ্যমে একজন মুজাহিদ উপলব্ধি করতে পারবে সে কার সাথে বন্ধুত্ব করবে আর কার সাথে শত্রুতা পোষণ করবে এবং তার অন্তরে পরকালের নিয়ামতের প্রতি ভালবাসা ও দুনিয়ার প্রতি অপেক্ষা সৃষ্টি হবে তার নিয়ত ও আমলসমূহ পরিশুদ্ধ হবে তার চরিত্র ইসলামী শরীয়তের আলোকে সজ্জিত হবে এবং সে আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় আমল ইসলামী দাওয়াত ও জিহাদ করবে আর ফেঁকি প্রস্তুতির মাধ্যমে একজন মুজাহিদ জিহাদের শর্তাবলী তার আদবসমূহ ও বিধানাবলী জানতে পারবে এবং তার জিহাদ এমন কোন যুদ্ধে পরিণত হবে না যা ইসলামী শরীয়তসম্মত জিহাদ নয় এবং যা আেরাতে তার জন্য প্রতিদানের পরিবর্তে বিপদ হবে আর বুদ্ধিবৃত্তিক প্রস্তুতির মাধ্যমে একজন মুজাহিদ তার দাওয়াতের সত্যতা প্রকাশ করতে পারবে উদ্ভূত সন্দেহাবলী খণ্ডনে সক্ষম হবে শত্রুর চক্রান্ত ও কুটুকৌশল ত্বরিত উদ্ঘাটন করতে পারবে এবং একই সাথে বিভিন্ন বিষয় পরিচালনা ও সম্পাদন করার যোগ্যতা অর্জন করবে আর বৈষয়িক প্রস্তুতির মাধ্যমে একজন মুজাহিদ এবং জিহাদি জামায়াত জেহাদের জন্য আবশ্যকীয় সমস্ত বৈষয়িক উপকরণসমূহ পূর্ণ করতে সক্ষম হবে বৈষয়িক প্রস্তুতিরও অনেকগুলো প্রকার রয়েছে যেমন অর্থনৈতিক মিডিয়া কেন্দ্রিক চিকিৎসাগত ও সামরিক সামরিক প্রস্তুতি বৈষয়িক প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি প্রকার আর সামরিক পণ্য উৎপাদন সামরিক প্রস্তুতির ক্ষেত্রে অনেক গুরুত্ব বহন করে সুতরাং মুজাহিদরা যদি সমরশিল্প অর্জন করতে পারে তাহলে তারা জেহাদকে অনেক দূর এগিয়ে নিতে পারবে আর বর্তমানে যদিও ইমারতে ইসলামী মুজাহিদদের ভারী সামরিক উপকরণগুলো উৎপাদনের অনুকূল সুযোগ নেই কিন্তু তারা যুদ্ধের জন্য প্রয়োজনীয় সামরিক উপকরণগুলোর ক্ষুদ্র শিল্প সক্রিয় করতে সক্ষম আমেরিকাও তার মিত্রদের নেতৃত্বে পরিচালিত পশ্চিমা দখলদারীরা বিস্ফোরক ডিভাইস যন্ত্রাদি এবং হালকা যানসমূহের মাধ্যমে ব্যাপক যানমালের ক্ষয়ক্ষতি ভোগ করেছে যেগুলোর বিস্ফোরক পদার্থ ও উপকরণসমূহ ইমারতী ইসলামিয়ার মুজাহিদরা নিজেরাই উৎপাদন ও প্রস্তুত করে থাকে সামরিক উপকরণ ক্রয় এবং তার ব্যবহার শেখা বিশেষত নিক্ষেপণ যাকে রসৌ সাল আলী বলে অভিহিত করেছেন বডি ফিটনেস শারীরিক কষ্ট সহ্য করার জন্য শরীরকে অভ্যস্ত করন যুদ্ধ দক্ষতা এবং যুদ্ধকৌশল সামরিক প্রস্তুতির অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় সবগুলোরই স্ব বিশেষ গুরুত্ব রয়েছে আল হিজরা স্টুডিওর দর্শক বৃন্দ আল ফতেহ বাহিনীতে विभिन्न फिती यूनिट अनुष्ठित विजयी प्रयोजना शुरू हो तृत्य प्रशिक्षण ए शाराम और जुद्धकौशल प्रदर्शन चलन दुटी पर्व के शेष करी एजेद और जिहदी चेतना के आलोकित करी সামরিক প্রশিক্ষণের ধারাবাহিকতা এখন বিযাম ক্রীড়া ও সামরিক অবস্থাদি প্রদর্শনের পর্যায়ে রয়েছে ইনশাউল্লাহ এটি সুশৃঙ্খল ভাবে এবং উদ্ভাবনী পদ্ধতিতে চলমান থাকবে আপনারা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ হ্যাঁ সম্মানিত সামরিক কমান্ডার আমাদের প্রস্তুতি সম্পন্ন ইনশা আল্লাহ আমরা এখন শো করতে প্রস্তুত আলহামদুলিল্লাহ বেশ তবে আপনাদেরকে অবশ্যই যুদ্ধদক্ষতা দক্ষতা প্রদর্শনীতে সমস্ত দিক নির্দেশনা ও প্রফেশনাল মানের দিকে লক্ষ্য রাখতে হবে আর প্রদর্শনী ভালো করতে অত্যাধিক গুরুত্ব দিতে হবে সর্বশেষ আমরা আল্লাহর কাছে দোয়া করি اللهم عز الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم انصر إخوانا للمجاهدين في مشارخ الأرض ومغاربها اللهم أنت عديدنا وأنت نصيرنا بك نحول وبك نحول وبك نفاتح وإرحم الوحيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وسحابته ومن دعا بدعوته إلى يوم القيامة أما بعد জিহাদি বিজয়ের জন্য অস্ত্র প্রশিক্ষণ এবং তার পাঠদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুজাহিদ বিভিন্ন ধরনের অস্ত্রের প্রশিক্ষণ নিবে উকবাবিনা আমের বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ আলী সাল্লামকে মিম্বার আসীন অবস্থায় বলতে শুনেছি তিনি বলেন আর তোমরা তাদের মোকাবেলায় সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করে রাখো আলা আলা আল্লা জেনে রাখ এ শক্তি হচ্ছে নিক্ষেপণ শক্তি জেনে রাখ এ শক্তি হচ্ছে নিক্ষেপণ শক্তি জেনে রাখ এ শক্তি হচ্ছে নিক্ষেপণ শক্তি রাসুল্লাহ সাল আলী সাল্লাম চোদ্দশো বছর পূর্বেই আমাদেরকে নিশ্চিত করেছেন যে নিক্ষেপণ প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকার কাফেররা নিক্ষেপণ ও মিসাইলের উন্নতি করেছে এবং নবী করিম সাল্লু আলিহ্লামের শিক্ষা থেকে উপকৃত হয়েছে অথচ रसल्लाह सल अलहलमिक्षेपण होल्लाहर कलेमे समुन्नत करा दिन के विजयी मुसलमान रक्षार गुरुपूर्ण विषय प्रिय भाई तुम्हारे गुरु लक्ष्य करो जार अस्त्र आश्वर करतृत्व कर रसल्लाह सल अलहीमच काफेर से ग्रहण कर मुसलमान अवहेला प्रार्थना कर मुसलमान के घूमके जगिए दें করছু মল করো চুন রোগ সরি দুর্ fog language... dahayrat من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله يقاتلون في سبيله صفا كأنهم بنْانُ مرسوس صد قَ الله الظ نتيجنا بخمس وقت شمر الله يرعانا الله أكبر الله يرعانا الله أكبر, الله الله أكبر <تصفيق> لك اليود عزم قمان القسار فنورد وهو في المدس في العنار نبي لطغط قنبا pani khabar din wala <laughs> ni <laughs> يا روحي دثر الله يرعانا الله اكبر ولا সন দশম নথম সবরকবর প্রমাণিত করে যে ইসলামী ইমারত আফগানিস্তানের সামরিক শক্তি একটি সমন্বিত শক্তিশালী স্বাধীন এবং পুরো আফগান জনগণের শক্তি আলহামদুলিল্লাহ এর ব্যবস্থাপনা শক্তিশালী এবং এর ইউনিটগুলোর মাঝে সুদৃঢ় শৃঙ্খলা ও প্রফেশনাল দক্ষতা রয়েছে যা বিশুদ্ধ ইসলামী আকিদা ও তার পবিত্র ভূমিসমূহকে রক্ষা করে এবং ইমারতে ইসলামিয়ার নেতৃত্বের প্রতি দৃঢ়ভাবে আনুগত্য প্রদর্শন করে এই শক্তি তার পরিচালনা ও ব্যবস্থাপনাগত বিষয়ে ইসলামী শরিয়ার নীতিমালাকে কঠোরভাবে অনুসরণ করে আমরা ইমারতে ইসলামিয়ার সামরিক শক্তি নিয়ে সম্মানিত বোধ করি এবং তাকে আফগানিস্তানের প্রকৃত শক্তি হিসেবে গণ্য করি তাকে তার দায়িত্ব সফলভাবে তৌফিক দেন আলহামদুলিল্লাহ চলমান প্রশিক্ষণের সামরিক প্রদর্শনী বিষয়ক প্রথম পর্ব এবং যুদ্ধদক্ষতা বিষয়ক দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা এখন তৃতীয় পর্ব শুরু করব আর তৃতীয় পর্ব যুদ্ধের গুরুত্বপূর্ণ কৌশলসমূহ প্রদর্শন করা হবে যেমন দৈনিক আক্রমণ কম্বিং অপারেশন রাতের ফিদে হ্যাঁ সম্মানিত হয়েছে কিছু সরঞ্জাম অপূর্ণ রয়েছে সেগুলো অচিরেই পূর্ণ হবে আপনি নিশ্চিত থাকুন প্রদর্শনীর জন্য বরাদ্দের সময় কিছুটা বাড়ানো দরকার যাতে প্রদর্শনীটি ভালোভাবে করা যায় আলহামদুলিল্লাহ প্রদর্শনীর জন্য নির্বাচিত যুবকেরা সবাই যথেষ্ট মেধাবী তারা পরীক্ষামূলক প্রদর্শনীতে যথেষ্ট দক্ষতা দেখিয়েছে আসলে কমান্ডাররা প্রয়োজনীয় সকল নির্দেশনা দিয়েছেন আলহামদুলিল্লাহ তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে আমাদের এখন অগ্রসর হওয়া উচিত সামরিক প্রশিক্ষণের এই পর্বটি অত্যাধিক গুরুত্বপূর্ণ আপনাদেরকে অবশ্যই নির্ভুল ত্বরিত ও আকস্মিক পদক্ষেপ নিতে হবে যে কোনো সামরিক কৌশলে আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পেশাদারি নির্দেশিকে লক্ষ্য রাখতে হবে এমনভাবে প্যারেড করুন যা শত্রুকে সন্ত্রস্ত করে এবং মমিনদের অন্তরকে প্রশান্ত করে আমরা ইমারাত ইসলামী আফগানিস্তানের জিহাদি সামরিক শক্তি নিয়ে গর্বিত প্রকৃতপক্ষে এটা সমস্ত আফগানিদের শক্তি বরং এটি পুরো আফগানিস্তানের প্রকৃত সামরিক শক্তি আফগানিস্তান ফিতনাফাস থেকে মুক্তি লাভ করেছে দীর্ঘ যুগ পর পৃথিবীর বুকে সঠিক ইসলামী শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করেছে তারা এখনও আল্লাহর রাস্তায় জিহাদ করে যাচ্ছে এবং দুই দশক ধরে দখলদার আমেরিকা ও তার অভ্যন্তরীণ মিত্রদের সাথে লড়াই করছে তারা তাদের ইসলামী আকেইদা পবিত্র নিয়মনীতি ও নিজ ভূমি রক্ষা করে আসছে তারা এত বিশাল ত্যাগ স্বীকার করেছে যা ইতিহাসে খুব কমই পরিলক্ষিত হয় আমরা যদি আমাদের প্রিয় মাতৃভূমির ইতিহাসের পাতা উল্টোই তাহলে দেখব গোলাম সরকারের সৈন্যরা সর্বদাই দখলদারদের সহায়তা করছে এবং দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে এখনও তারা দখলদারদেরকে রক্ষা করার জন্য আফগানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং শত্রুদের সারিতে মিলে আছে শুধু এতটুকুই নয় বরং তারা আমাদের ইসলেমে আঁকি দেয় নিয়ম ও আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে lang ibu mu bandisa peet na baam suno দল্লাহাদ মুখা বহম সুল সমসমর আল্লাহ হোয়র আনা হো আল্লাহ হোয়ার আনা الله يرعانا الله أكبر الله يرعانا الله أكبر ولا رو ولا رو دلن فدقر برسوكي فحفوكي شر نتيتنا بخم سلوات شمر نتيتنا بخم سلوات شمر Oh, yeah, nah. এখন লেজার অপারেশনের জন্য মাঠ প্রশিক্ষণের পর্যায়ে রয়েছে শুরুতে কমান্ডার আক্রমণকারী ও স্নাইপারদের ইশারায় নির্দেশ দেবেন এবং পয়েন্টের কাছে কাছে পৌঁছে যাবেন যখন মুজাহিদরা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে যাবে তখন গার্ডদের টার্গেট করে স্নাইপিং শুরু করবে তারপর মুজাহিদরা শত্রু পয়েন্টে হ্যান্ড গ্রেনেড দিয়ে আক্রমণ করবে এবং সেটা গুড়িয়ে দেবে اورما مگجائی تو وری شو حجائی تو وری ستان مریاد چھنو ساڈہ ماشہ راسے کر لے کرے موت دی یا دوازہ ودے مے میدان گلاے دربارے ودے اور زیادہ تو لے حق لگ کر یمون زکھ موت دی پاس کیہ ودے মোদয় মোদয় দেব पर्या प्रमे एकदल भाई बन का पाजुक्त स्थान घाटी को ड्रैगनअप रफेल दिए सतरल गार्ड हत्या करमणकारी मुजाहिदरा आक्रमण शुरू कर উদয় মোদয় উদয় কড়াই মো তদি বোদয় মুম্বাই মো স্বমোদয় বা munga imarat da ban ke le gula munga da safansan se boli gula munga palanaki ughta le zalmian munga palanaki ughta le zalmian mung na farak chana hai pa musal ho jaye zakmo moyan ko pa musal ho jaye zakmo moyan chadan tadreeb gya dawaa de kumaiidan gandanai dabariya de chadan tadreeb gya dawaa de kumaiidan gandanai dabariya de bafado bafado yaad to kas le hath lag karyo moon এখন শত্রুর আকস্মিক আক্রমণ প্রতিরোধের কার্যক্রমের মাঠ প্রশিক্ষণ চলবে মুজাহিদিরা একটি সুরঙ্গে প্রবেশ করবে এবং তার চারপাশে মাইন কুঁচবে যখন শত্রু সৈন্যরা কাছে কাছাকাছি পৌঁছবে মুজাহিদরা বোমাগুলো বিস্ফোরণ করবে এবং সাথে সাথে নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করে তাদের ওপর বর্ষণ করবে ফলে আক্রমণকারীরা বিভ্রান্ত হয়ে পালিয়ে যাবে এবং অভিযান ভেস্তে যাবে أورمان أورم أورمان سورس أورمان أورمان سيدة إن এখন আমরা দিনের বেলা হামলা ও চিরণীয় অভিযানের মাঠ প্রশিক্ষণ নেব আমাদের লক্ষ্য শত্রুর নতুন ঘাঁটি এই ঘাঁটিতে অন্যান্য কক্ষগুলো ছাড়াও একটি দ্বিতল ভবন রয়েছে আর শত্রু গেটে ব্যাপক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেনি তবে ঘাঁটি সুরক্ষার জন্য দুটি চেকপোস্ট রয়েছে প্রথমে ডান্দিকের চেকপোস্টটিকে আর পিসি দ্বারা টার্গেট করা হবে তারপর মুজাহিদরা ফায়ারিং ও নির্দিষ্ট কলাকৌশল ব্যবহার করে তিন ভাগে এগিয়ে যাবে তারপর বামদিকের চেকপোস্টটিকে আর পিজি দ্বারা টার্গেট করা হবে এবং মুজাহিদরা ফায়ারিং ও নির্দিষ্ট চলার পদ্ধতিতে এগিয়ে যাবে এবং অতি দ্রুত শত্রুঘাটের ওপর ঝাঁপিয়ে পড়বে একদল নিচতলায় চিরণি অভিযান চালাবে আরেক দল হ্যান্ড গ্রেনেড মারার পর উপরতলায় চড়বে এবং সেখানে চিরণী অভিযান চালাবে পোষ ভ مودة أرض الله أكبر الوحن আমরা নাইট অ্যাটাক ফৃদয়ী অপারেশনের জন্য মাঠ পর্যায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি প্রথমে আমরা প্রতিবন্ধকতা দূর করার জন্য ঘাটের গেটে পার্কিং করা গাড়ি উড়িয়ে দেব তারপর পাঁচজন আত্মত্যাগী অতিদ্রুত ঘাটিতে আক্রমণ করবে এবং সুশৃঙ্খল ও প্রফেশনাল পদ্ধতিতে চিরণীয় অভিযান চালাবে pasangar o pasangar o pasangar larde kabar bad mooda o wa akbar o pasangar larde kabar bad mooda o wa akbar شور عالم دين شور ده تکبیر شانوں دین یہ جہانوں علم گیر بیس جہان شور علم گیر در دیسور کا ہر گیت ہر شریف ہر شمال خوب پھسان لردی قبر مدمودا امن حق مرہبر ننگ مونار more than I will. Oh, my God. म इमारत सामरिक शक्ति स्वाधीनता आंचलिक सुरक्षा और इसलमामी सरिया के प्रतिष्ठा करफगानी दे अवश्य तरह यह शक्ति प्रति दृढ़ समर्थन अब्याहत रखते আর ইমারত ইসলামী আফগানিস্তানের দায়িত্বশীলদের অবশ্যই তাদের পরবর্তী গুরু দায়িত্বসমূহ পালনের জন্য প্রস্তুত থাকতে হবে আসন্ন ইসলামী ব্যবস্থা শান্তি ও দেশের অগ্রগতির জন্য আপনাদের উত্তম পরিকল্পনা প্রস্তুতি শক্তি এবং দৃঢ়তা দরকার সুতরাং আপনাদের ইউনিটগুলোর ঐক্য রক্ষা করুন এবং তাকে প্রফেশনাল ও উন্নত দক্ষতায় সজ্জিত করুন আমরা আপনাদের ত্যাগ ও বীরত্বে গর্বিত दिन सम्मान और स्वदेश रक्षक शक्ति मन करी तरजित दिए सम्मानित জহাত জহাত হারদ জহহ গরসাত হারদ জহার জিগর পূর্ব সঙ্গে কব غجمود الله أكبر حق مرهبر لن مهنر غجمود الله أكبر خبور بسندر لردي كبر غجمود الله أكبر حق مرهبا لن مهنر فهم